আহমদুলিল্লাহ ওয়াসালাম আল্লাহ ওয়াল আলহি ওয়াসবিহি ওয়ামানওয়ালা ইউনিভার্সাল ভিশন থেকে পবিত্র রমাদানে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই বিশেষ আলোচনা অনুষ্ঠান শুরু করছি সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র রমাদানে রমাদানের সাথে সম্পৃক্ত अनेकगुल विषय नहीं सामने हाजिर भीशोय। हो प्रोग्रामे जो विषयटी हाजिर होटी पवित्र माहिर मदान अत्यंत घनी एक विषय से विषयटी हलो वदार अर्थात माहिर मदान इसलमर इतिहासर सब चे गुवपूर्ण जो जिहद इसलम प्रथम जो जिहदी সেই বদরের যুদ্ধ বদরের জিহাদ সেই বদরের জিহাদ এই পবিত্র মাহের অমাদানেই সংগঠিত হয়েছিল এজন্য আমরা মাহেরমাদানের বিশেষ আলোচনায় আমরা এই বদরের যুদ্ধ সম্পর্কে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ সম্মানিত বায়ু বনেরা বদরের যুদ্ধ এই বদর নামটি মুসলিমদের অন্তরে খুব শক্তভাবে গেথে রয়েছে কারণ এই পৃথিবীতে ইসলামের দাওয়া ইসলামের প্রচার প্রসারের ক্ষেত্রে এই বদরের যুদ্ধের অবদান অনেক বেশি এই বদরের যুদ্ধে যদি ইসলাম নিশ্চিন্ন হয়ে যেত তাহলে আমরা আজ চোদ্দো শত বছর পরে এই বাংলাদেশে মক্কা মদিনা থেকে এত দূরে হাজার হাজার মাইল দূরে এখানে বসে আমরা হয়তো ইসলাম পেতাম না এজন্য সেই বদর ছিল এই আল্লাহর এই জমিনে ইসলাম টিকে থাকবে কিনা নাকি ইসলাম পৃথিবী থেকে নিচ্ছিন্ন হয়ে যাবে এই বিষয়ের ফয়সালার ময়দান ছিল সেই বদরের ময়দান সম্মানিত দর্শক শ্রোতা। আল্লা রসুল সাল্লাহ আলাইস্লাম যখন হিজরত করে মক্কা মোকারা থেকে মদিনা মনব্বরায় গেলেন तक अल्लाहर दीनर दुश्मन नबी सल्लाहल्लम के हत्या करते ना पे इसलम के अल्लाहर दीन के निश्चिन्ह करते पे तरा सर्वशेष परिकल्पना नील जरा मदिनार मुदिना, ऊपर आक्रमण कर ता साहबाइक राम के एसलम के पृथ्वी थे निश्चिन्ह कर दे आल्ला रसूल सल्लाहम से तीन सौ तेर अत्यंत দুর্বল এবং কোন প্রকার অস্ত্র বিহীন শুধুমাত্র তাও কালেমার শক্তি নিয়ে তিনশো তেরো জন সাহাবিকে নিয়ে নবী সাল্লাহ আল্লাসাল্লাম এই রমাদানের সতেরো তারিখ সতেরোই রমাদান বদরের ময়দানে হাজির হন আল্লাহ আল্লা রসুল সাল্লাহসাল্লাম সিয়াম পালনরত অবস্থায় বদরের ময়দানে হাজির হন অতপর নবী সাল্লাইসালাম সাহাবাইক রামদেরকে সিয়াম ভেঙ্গে ফেলার জন্য নির্দেশ দিলেন সাহাবাইকরাম নবী সাল্লাসালামের নির্দেশনা পেয়ে সাথে সাথে তারা সিয়াম ভেঙে ফেললেন আল্লা রসুল সালি সাল্লাম সাহাবাইকরামদের সাথে পরামর্শ করে নিলেন যে আমরা এই জেহাদটি আমরা মদিনার অভ্যন্তরে আমরা পরিচালনা করব নাকি মদিনা থেকে বের হয়ে অন্য কোনো স্থানে এই বদরের যুদ্ধটি আমরা সংগঠিত করব বদরের ময়দানে আমরা অবস্থান করব। তখন সাহাবাই কেরামের মধ্যে দুই ভাগ ছিল একটি হলো মহাজির সাহাবি আরেক ভাগ হল আনসার সাহাবি যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তারা হলেন মহাজির আর যারা মদিনার স্থায়ী বাসিন্দা যারা নবী সাল্লা ইসলাম এবং সাহাবাই কেরামদেরকে যারা मनाबर तर थका खावा सब व्यवस्था नामसार सहबीदर नेता हज़रते साबनेल्लाबी सल्लास्लम प्रस्ताव शुने सा दिबने मज़ रादी अल्लाहु तला उठल আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে যেই নির্দেশ দিয়ে থাকেন আপনি সেই নির্দেশ অনুযায়ী আমাদেরকে পরিচালনা করুন আল্লাহ যদি আমাদেরকে মদিনার অভ্যন্তরে অবস্থান করাকে পছন্দ করেন তাহলে আমরা মদিনায়ের অভ্যন্তরে থেকে আমরা এই যুদ্ধ পরিচালনা করব আল্লাপাক যদি মোদিনায় বাহিরে গিয়ে আমাদেরকে মোকাবেলা করা যদি পছন্দ করেন তাহলে আমরা মোদিনায় বাহিরে গিয়েই অবস্থান করতে মোকাবেলা করতে আমরা প্রস্তুত রয়েছি মহাজিরদের মধ্য থেকে কোন সাহাবি কোন কথাবার্তা বলছিলেন না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন মহাজিরদের কি হল যে তোমাদের মধ্য থেকে কোন বক্তব্য আসছে না কেন এমন সময় মেঘদাদু দাঁড়িয়ে বললেন আপনি আল্লাহর নির্দেশ অনুযায়ী আমাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে আপনি রবানা দেন যুদ্ধ পরিচালনা করুন আমরা কখনও আপনাকে সেই কথা বলব না যেই কথা বানী ইসরায়েল মুসা আলাইকে বলেছিলাম ইসরায়েলকে যখন জেহাদের ময়দানে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন তখন বানী ইসরায়েল বলেছিল এজহাব বাণী ইসরায়েল বলেছিল হে মূসা তুমি এবং তোমার রব দুইজন গিয়ে शत्रुर बिुदे कुर मु सेचालना करजा नाहमा हाह मे स्वीकृति दि आपनारब आम सह যুদ্ধের ময়দানে জেহাদের ময়দানে চলুন আর আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের শেষ নিঃশ্বাসটুকু আছে ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদের সাথেই আছি আমরা বাণী ইসরায়েলের মতো ওই কথা আমরা কখনো বলব না সুবহান আল্লাহ আল্লা রসুল সাল্লা ইসলাম সত্রই রমাদান সকাল বেলায় তেরো জন নিরস্ত্র সাহাবিকে যুদ্ধের ময়দানে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দিলেন দাঁড় করিয়ে দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলি সালাম আল্লাহর দিকে আকাশের দিকে দুই হাত তুলে চোখের পানি ফেলে আল্লাহ রসুল সাল্লা সালাম দোয়া করা শুরু করলেন আল্লাহ হুম্মা ফানুক আল্লা দি ওয়াত্তানি হে আল্লাহ তুমি আমাদেরকে যেই সাহায্যের ওয়াদা দিয়েছিলে সেই সাহায্যের ওয়াদা আমরা এখন কামনা করছি কারণ তুমি বলেছিলে قل للذين كفروا ستغلبون وتحشرون الى جهنم وبئس المصير هই কুফারা ওসিরেই অতি শীঘ্রই তোমরা পরাজিত হবে তোমাদের পরাজয়ের দিন গনি আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ ফানসরক আল্লাতি আজকের বদরের ময়দানে যদি তোমার দিন যদি ধ্বংস হয়ে যায় তোমার দিন যদি পরাজিত হয় তাহলে ইন তোগ লা দিহিলা লাম যদি আজকের দিনে এই দলটি ক্ষুদ্র দলটি যদি পরাজিত হয়ে যায় তাহলে আল্লাহর এই জমিনে ইসলামের নাম নেওয়ার মতো ইসলামের প্রচার প্রসার করার মতো ইসলামের পতাকা বহন করার মতো আর কোন মানুষ এই জমিনে অবশিষ্ট থাকবে না হে আল্লাহ তোমার সাহায্য আমাদের নিকটে পাঠিয়ে দাও নবী সাল্লা ইসলামের এই দোয়ার জবাবে আল্লাহ রবাহমিন কোরআনে কেরিমের আয়াত নাজিল করে বলে দিলেন ইজতারুম আল্লাপাক তোমাদের রব তিনি তোমাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি তোমাদেরকে সাহায্য করার জন্য অঙ্গীকার হয়েছেন এবং তিনি তোমাদের কাছে আননি মিনাল আল্লাহর ফেরস্তাদের মধ্য থেকে অসংখ্য ফেরস্তা একের পর এক দলের পিছনে আরেক দল তোমাদের এই বদরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে নাজিল হতেই থাকবে সুহান আল্লাহ আল্লাহর সাহায্য বদরের ময়দানে আসা আরম্ভ হয়ে গেল এবং এই বদরের ময়দানে রক্তক্ষয়ী যুদ্ধের পরে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ইসলামের বিজয় দান করলেন এবং ইসলামের বিজয় এই মাহে রমাদানে পাক দান করলেন ইসলামের প্রথম বিজয় মাহে রমাদান দ্বিতীয় হিজড়িতে আল্লাহরবুল্লাহ আলমিন সর্বপ্রথম রমাদানের সিয়াম ফরস করেছেন আর এই দ্বিতীয় হিজড়ির রমাদান মাসেই আল্লাহ রব্বুল্লাহ আলমিন মোমিনদেরকে বদরের ময়দানে বিজয়ী করেছেন এরই ধারাবাহিকতায় আল্লাপাক এই মাহে রমাদানকে বিজয়ের মাস হিসাবে আল্লাপাক নির্ধারণ করেছেন আল্লাহ রব্বুল্লাহ আলমীন এই রমাদান মাসেই মক্কা বিজয় দান করেছেন এই রমাদান মাসেই অমর রাদি আল্লাহু তালানহ বড় বড় সাম্রাজ্যগুলো ফারস্য বিজয় রোম বিজয় অনেক বড় বড় সাম্রাজ্য অঞ্চল আল্লাহ অঞ্চল আল্লাহর এই মাহের রমাদানে বিজয় দান করেছেন মাহের জন্য আরেক নাম হল এটি শুধু শাহরুল কোরআন নয় এটি বিজয়ের মাস সাহারুল ফাতহের মাস বিজয়ের মাস এই মাহে রমাদান। সম্মানিত দর্শক শ্রোতা যেই তিনশো তেরো জন সাহাবি ওই বদরের ময়দানে উপস্থিত হয়েছিলেন তারা কিন্তু তাদের মৃত্যু নিশ্চিত জেনে তারা শাহাদাতের তামান্না নিয়ে শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে তারা কিন্তু বদরের ময়দানে হাজির হয়েছিলেন তারা কেউ বদরের ময়দান থেকে ফিরে আসবেন এই আশা নিয়ে এই আকাঙ্ক্ষা নিয়ে তারা কিন্তু বদরের ময়দানে হাজির হন নাই এই জন্য আল্লাহ রব্বল আলমিন বদরের ওই তিনশো তেরো জন সাহাবিকে এত মর্যাদা আল্লাহরবুল্লাহ আলমিন দান করেছেন आल्लापा बदर सहबी लक्ष्य करम क्षमा दिलम तुम्हारे अतीतर सकल गुणापाक क्षमा दिलम एजा देखी परवर्ती बदरी सहबी अन्न को কখনো কোন বিষয়ে যখন কথা বলতেন তখন তারা যখনই শুনতেন উনি বদরী সাহাবি তখন তার মর্যাদার প্রতি তারা আলাদাভাবে দৃষ্টি দিতেন হাতে আবি ঘটনা দীর্ঘ হাদিসে এসেছে হাতে বিবনে আবি বলতাহ আদি আল্লাহালাহ সেই বদরের তিনশো জন সাহাবির একজন সাহাবি তিনি একবার মক্কা বিজয়ের আগে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন মক্কা বিজয়ের সিদ্ধান্ত নিলেন মক্কার আক্রমণের সিদ্ধান্ত নিলেন এই সিদ্ধান্তটি তিনি তার পরিবারকে জানানোর জন্য একজন মহিলার নিকটে তিনি ছোট্ট একটি চিঠি তিনি প্রেরণ করেছিলেন সেই চিঠিটি মহিলা নিয়ে যখন তিনি মক্কার দিকে রওনা দেন আল্লাহ সুবানতালা जिब्रील आल्लम से तुम संग्रह अल्लाह रसुल्लाम तीन जन विशिष्ट सहबी आली रदी अल्लाहु मेगद रदी अल्लाहु সহ তিনজন সাহাবিকে নবী সাল্লিসাল্লাম পাঠালেন তিনজন সাহাবি গিয়ে ওই মহিলার থেকে চিঠিটি নিয়ে আসলেন আসার পরে যখন খুলে দেখলেন তখন সেই ছিঠিটি হাতে বিবনে আবি বালতা রাদি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছিল এই বিষয়টি যখন নিশ্চিত হতে পারলেন তখন অমর ইবনে খত্তা আব রাদি আল্লাহাল বলে উঠলেন ইয়ার সোল আল্লাহ সাল আলাইহাসাল্লাম इसलमर गोपन विषय मुर्शिकीन का दी लोकर शि एकम्र मृत्युदंडे उमर के निर्देश दिन उमर ये काजटी एखने समाधा कर फिली अल्लाह रसुल्लास्ल हाते अबीवाल तारदी अल्लाह तला चेहर दिखे तकिए उठल मा हा जहा हातेब হে হাতে বদরী বি তোমার থেকে এই রকম বিষয় তো আমরা আশা করি নেই তখনও অমর আদি আল্লাহ আবার বলে উঠলেন ইয়ার রসুল আল্লাহ সাল্লাহ এই বিষয়টির ফয়সালার দায়িত্ব আমাকে দিয়ে দিন তখন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম অমরের দিকে তাকিয়ে বললেন ওমর তুমি কি ওই কথা বলে গিয়েছ তোমরা যা ইচ্ছা যা মনে চায় তাই করো। আমি আল্লাহ তোমাদের সকল গুণাকে মাফ করে দিয়েছি তাহলে একজন বদরী সাহাবির সাথে কেমন আচরণ করতে হবে ওমর তুমি কি সেই বিষয়ে ভুলে গিয়েছ এখানে আমরা দেখি এবংাবি তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই কাবিবনে মালক রাজি আল্লাহ তোলাহু হেলাল উমাইয়া রাজি আল্লাহন হু মুরারা ইবনে রুবাই রাজি আল্লাহন হু এই তিনজন সাহাবির মধ্য থেকে তাওবা আল্লাপাক কবুল করলেন আল্লাপাক তাদেরকে ক্ষমা করে দিলেন এই আয়াতে কারিমা আল্লাপাক সৌরা তাওবার মধ্যে নাজিল করলেন এবং কেয়ামত পর্যন্ত সকল মুমিনদের সামনে এই তিনজন সাহাবীর তাওবার ঘটনা এই তিনজন সদ সাহাবির ঘটনা আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে দিলেন এবং এই সৌরাটির নামকরণেই আল্লাহ রবীন্দন করে দিলেন সৌরা আওবা সম্মানিত দর্শক শ্রোতা বদর আমাদের কাছে এই ওয়াকেয়াত বদর বদরের যুদ্ধ কেয়ামত পর্যন্ত মুমিনদের কাছে স্মরণীয় হয়ে থাকবে এখান থেকে বড় শিক্ষণীয় বিষয় যে আল্লাহ মানতালা মোমিনদের বিজয় সংখ্যার উপরে নির্ধারণ করে আল্লাপাক দান করেন না মুমিনদের সংখ্যা সেই বদরে মাত্র তিনশত জন আর মুশ্রিকদের কুপ্পাহের সংখ্যা এক হাজার তাহলে সেখানে আল্লাহ রব্বালাহালমিন সংখ্যার উপরে নির্ধারণ করে বিজয় দান করেন না এই বিষয়টি আল্লাপাক বদরে প্রমাণিত করলেন আবার আরেকটি যুদ্ধে আরেকটি জিহাদে যেখানে মুমিনদের সংখ্যা বেশি ছিল কিন্তু আল্লাপাক সেখানে মুমিনদেরকে বিজয় দান করেন নেই আল্লাহ রব্বুল্লাহ আলমিন বুঝাতে চাচ্ছেন যে তোমাদের জন্য সংখ্যা মুখ্য বিষয় না একজন মোমিন একশত কুপার মোশেকিনের মোকাবেলায় যথেষ্ট কারণ ইমানই শক্তি ইমানই পাওয়ার ইমানের যে শক্তি এই শক্তি এত শক্তিশালী যেটা হাজার হাজার মুসিকদের শক্তির সামনে একজন বদর থেকে আমাদের ইসলামের বিজয় আসে ইমানের মাধ্যমে আল্লাপাক এজন্য ওয়াদা করেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহানু ওয়া আন্তা ইন কুন্তুমিন তোমরা হতাশ হইও না তোমরা চিন্তিত হইও না ও আন্তমলা আলাও না তোমরাই বিজয়ী হবে ইনকুন্ত যদি তোমরা মুমিন হয়ে থাকো সম্মানিত ভাই ও বোনেরা আজকে আমরা ইমানই যে শক্তি ইমানই যে পাওয়ার সেই ইমানই শক্তি আমরা হারিয়ে ফেলেছি ইমান আমাদের নিস্তেজ হয়ে গিয়েছে ইমানের কোনো শক্তি আমাদের মধ্যে দেখা যায় না এজন্য দেখা যায় ফজরের চলাতে আজান হলে আমরা ইমানের শক্তি ইমানের পাওয়ার এত দুর্বল যে ইমানই শক্তি আমাকে এই সলাতের জন্য ঘুম থেকে তুলতে পারে না গুম থেকে উঠাইতে পারে না যে ইমান আমাকে শুধু সলাাতের জন্য সামান্য একটু ঘুম পরিত্যাগ করে আমাকে চলাতেের জন্য তো উঠাইতে পারে না সেই ইমান আমাকে হাজার হাজার মাইল দূরে লক্ষ লক্ষ মাইল দূরে এবং অসংখ্য বিপদ সংকুল ময়দান সে ফুলছেরাত অতিক্রম করে হাসরের ময়দান অতিক্রম করে সে ইমান কোনো দিন আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না এজন্য জন্য সম্মানিত দর্শক শ্রোতা আমাদের ইমানকে শক্তিশালী করি আর এই বদরের যুদ্ধ থেকে আমরা এই রমাদান মাসে শিক্ষা গ্রহণ করি যে ইসলামকে টিকিয়ে রাখা ইসলামকে এই আল্লাহর এই জমিনে শক্তিশালী করে শক্ত করে ইসলামের অবস্থানকে টিকিয়ে রাখা ইসলামকে বিজয়ী করা এটা একজন মুমিনের মূল মাকসাদ এবং সে মাকসাদের জন্য সেই মাকসাদে সফল হওয়ার জন্য নিজের ইমানকে শক্তিশালী করার দরকার আল্লাপাক আমাদের সবাইকে শক্তিশালী মুমিন হওয়ার তৌফিক দান করুন এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠান থেকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালাম